আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত ইন আলহামদুলিল্লাহ নাহ ওনাসা হো ওনাস্তা ওনাউদিল্লা সোরমসিনাতেসল আল্লা সৈয়দুল মুরসলিন মোহাম্মদিন আবদুল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আম্মা বাদ সম্মানত দর্শক আপনারা যে যেখান থেকে ইস বাংলার দর্শক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন দেখতে শুরু করেছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুন্নার আলোকে ভ্রাতৃত্ব ও ভালোবাসা এ প্রসঙ্গে আমরা বিগত পর্বগুলোতে আলোচনা করেছি ভালোবাসা ও ভ্রাতৃত্বের অবর্তমানে যে বিভক্তিটা আমরা নিমজ্জিত হই তার পরিণতি সময় দর্শক আমরা এ পর্বে আলোচনা করব ঐক্য ভালোবাসা ভ্রাতৃত্বের কফিনে শেষ পেরেগ যেটা দেওয়া হয় সেটা হলো মোমেনকে কাফের বলা আরবিতে যাকে বলা হয় আত্মাক ফির মোমেনকে ভালোবাসতে হবে বিভক্ত হওয়া যাবে না কোরআন সুন্দরের এই নির্দেশনা লঙ্ঘন করতে হবে ওকে আমি ভালোবাসতে পারবো না কাজেই ওকে কাফের প্রমাণ করতে হবে এই প্রবণতা মুসলিম উম্মাকে ক্ষতির ভিতরে ফেলে মুসলমানকে ব্যক্তিগতভাবে ক্ষতিতে ফেলে এবং এর ভয়ঙ্কর পরিণতি কি। আল্লাহ তালা কর আনকারি মেয়ে রাস্লাম বিভিন্ন হাদিসে বারবার জানিয়েছে আর এই প্রবণতা যুগে যুগে ছিল এখনো আছে এ প্রবণতা থেকে আত্মরক্ষা না করতে পারলে ইসলামী ভ্রাতৃত্ব কিভাবে আসবে আমরা একজন ইমানের দাবিদারকে যে কোনো যুক্তি অজুহাত দিয়ে কাফের বানানোর পরে তাকে তো আর ভালোবাসার সুযোগ থাকে না শুধু কাফের হয়ে গেলো আমার চিন্তায় আল্লাহ তালা যেখানে মানুষদেরকে অ মুসলিমদেরকে মুসলমান বানানোর মুমিন বানানোর দায়িত্ব দিয়েছিলেন আমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি তবে আমরা ইমানের দাবিদারকে নানা অজুহাতে কাফের বানাচ্ছি আল্লাহ আমাদেরকে এই মহাপাপ থেকে রক্ষা করুন ইয়া ইকুদিনা হে ইমানদার গণ তোমরা যখন আল্লাহ রাস্তায় বেরিয়ে যাবে খুব সচেতন সতর্কতার সাথে থাকবে বিচার করবে যদি তোমাদেরকে কেউ সালাম দেয় তোমাদের কাছে তার ইসলাম প্রকাশ করে খবরদার তাকে বলো না তুমি মুসলিম নও অর্থাৎ একজন নিজে মুখে ইসলাম দাবি করছে তোমার ইসলাম আমরা মানলাম না তুমি মুসলমান নও কোনো অজুহাতে এই প্রবণতার ভিতরে তোমরা যেও না দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বিভিন্ন হাদিসে এ বিষয়ে আমাদেরকে কঠিনভাবে সতর্ক করেছে শাহী বুখারি শহীদ মুসলিম শাহীন বিভিন্ন মোতাবাতের পর্যায়ের এবং যা প্রমাণ করে রসুল সবসময়কে এ বিষয়ে সতর্ক করতেন রসুল্লাম একাদিসে আব্দুলা আবুহরার আবুদারদ বিভিন্ন সাহাবি থেকে বর্ণিত হাদিসগুলো ইদা আকফারা রাজুলন যদি কেউ অন্য একজনকে কাফের বলে তাহলে দুজনে একজন কাফের হবে যাকে বলেছে সে যদি কাফের হয় ভালো নইলে যে বলল মোমেনকে কাফের বলার কারণে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে অন্য হাদি বলছেন আবুদার গারি বর্ণিত মনকালা লে আহাদ যদি কেউ কাউকে বলে এই কাফের অথবা বলে আল্লাহর দুঃমন অর্থাৎ কোন ব্যক্তিকে কাফের বলে আল্লাহর বলে। আর প্রকৃত অর্থে সে আল্লাহর দুঃখন সত্যই আল্লাহর কাছে না হয় আল্লাহর কাছে সত্যই কাফের না হয় তাহলে পারে এই কুফুরির অভিযোগটা যে বলল তার উপরে ফিরে আসবে অর্থাৎ ইমানদারকে কাফের বলার কারণে ইমানের যে অবমূল্যায়ন সে করেছে এজন্য সে নিজে কাফের হয়ে যাবে অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাম বলছেন মানরামা মকমিনান বেকুফরিনা কাকাতিহি যদি কেউ মুসলমানকে কাফির বলে অভিযুক্ত করে কোন মোমেনকে কাফির বলে অভিযুক্ত করে এটা কেউ হত্যা করার মতো অপরাধ দর্শক আল্লাহ কোরআনে নিষেধ করলেন রসোল্লাহ সাল্লাম হাদিস শরীফে বারবার নিষেধ করলেন যে কোনো মোমেনকে কাফের বলো না ইমানের দাবিদারকে কাফের বলো না কারণ শুধু প্রকৃতই আল্লাহর কাছে কাফের না হয় তাহলে পরে তোমার উপরে কুফুরি এসে যাবে আল্লাহ হেফাজত করেন কিন্তু মুসলিম ওম্মাই সেই সাহাবিগণের যুগ থেকে ওম্মতের বিভক্তির অন্যতম কারণ যে ইমানের দাবিদারকে একজন বলছে আমি মোমেন আমি মুসলমান তাকে বিভিন্ন অজুহাতে কাফের বানানোর প্রবণতা আর এই প্রবণতার শুরু ছিল প্রথম পবনতা হারেজি সম্প্রদায়ের মাধ্যমে মোমেনকে কাঁপের বানানো হয় তিন পদ্ধতিতে একটা হলো কুফুরির বৃত্তকে বড় করা যেটা কোরআনে বা হাদিসে কুফুরি বলে গণ্য করা হয়নি সেটাকে কুফুরি বলে গণ্য করে ওই কাজ যে করবে তাকেই কাঁপের বলা একটা হল ইমানের পরিধি বাড়িয়ে ফেলা যেটা কোরআনে ইমান বলে গণ্য করা হয়নি ইমান বলে উল্লেখ করা হয়নি সেটাকে ইমান বানিয়ে ওইটা যে মানবে না তাকে কাফের বানিয়ে ফেলা তৃতীয় আরও মজার মানুষের কথার কথাই কাফের বলা অর্থাৎ একজন একটা কথা বলেছে তুমি এই কথা বলেছো এতে প্রমাণ হয় তোমার মনে এই আছে কাদের তুমি কাফের এই তিন পদ্ধতিতে যুগে যুগে বিভ্রান্ত সম্প্রদায়ের মানুষেরা মুমিনদেরকে কাফের বলেছে আর এই একজন আরেকজনকে কাফের বলার প্রবণতা এখনও চলছেই আমাদেরকে এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে না পারলে ইসলামী ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা কোনোটাই রাখতে পারবো না বরং ইসলামের যারা ভালো চান না তারা যেমন মুসলমানদেরকে ইমানহারা করার চেষ্টা করছে মুসলমানের সংখ্যা কমাচ্ছে বাপির সংখ্যা বাড়াচ্ছে আমরাও প্রকার অন্তে মুসলমানের সংখ্যা কমাচ্ছি যে মুসলমান কেউ না আমি এবং আমার অনুসারী ছাড়া আল্লাহ তালা আমাদেরকে এই প্রবণতা থেকে রক্ষা করুন প্রথম প্রবণতা ছিল কুফুরির বৃত্তকে বাড়িয়ে সবাইকে কাফের বলা আর এই প্রবনতা খারেদি সম্প্রদায়ের মাধ্যমে এসেছিল মুসলিম উম্মার ভিতরে আমরা তাদের কথা সামান্য একটি অনুধাবনের চেষ্টা করি আলী রদি আল্লাহ তালুর সাথে মতভেদ হয় ওসমান রদি আল্লাহ তাল আনুর হত্যাকারীদের শাস্তির বিষয় নিয়ে আলীর রদ বলেন যা আগে আমরা ঐক্য প্রতিষ্ঠা করি এরপরে শাস্তি দেব নইলে আমরাই ক্ষমতায় থাকতে পারবো না বিদ্রোহীরা আমাদেরকে সরিয়ে দিতে পারে মহাবিয়া রদিয়ত দাবি করলেন আগে বিদ্রোহীদের যারা ওসমান রদিয়াল্লাহ তালন করতে করেছে তার শাস্তি দেন এরপর ঐক্যের কথা নইলে আপনাকে আমরা মানি না এই ধরনের মতভেদের মাধ্যমে এমন একটা পর্যায়ে চলে গেল যুদ্ধ হলো আলীর তালানও যুদ্ধ করছেন মহাবিয়ার বিরুদ্ধে মহাবিয়া রদিনত যুদ্ধ করছেন আলীর বিরুদ্ধে তবে খুব ভালো করে মনে রাখবেন তারা যুদ্ধ করেছেন বিভক্ত হননি আপনারা বলবেন এটা কেমন করে হলো ভালো করে শুনুন আলী রাধ আল্লাহ তালাহ আনহুর সাথে রয়েছেন হয়তো আম্মারবনি আসার তালাহ আনহু যুদ্ধ ময়দানে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলেছে যুদ্ধ লড়াই শেষ হয়েছে সন্ধ্যায় লাশগুলো কে কোন দলে দাফনের ব্যবস্থা করা হচ্ছে একটা লাশ ঘুরিয়ে আম্মারিবনি আসার তালাহনু বলে ইন্না আলিল্লা তো আমাদের খুব ভালোবাসতো ভালো মোত্তাকে বলে মনে করতাম কিন্তু এ দেখছি যে ওয়াবিয়া আর দলের আলী রাহতাল বলে তাতে কি হয়েছে তার দলের বলে আমার মুমেন ভাই না শোনো আমরা সবাই এক কোরআনের অনুসারী এক ইমানের অনুসারী এক নবীর সন্নতের অনুসারী আমাদের কথা এক আমরা যুদ্ধ করছি আমি মনে করছি সে বিদ্রোহী সে মনে করছে আমি বিদ্রোহী কাফের বলে যুদ্ধ করছি না আল্লাহ বলেছেন যে বিদ্রোহ করবে তার বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে পারো বিদ্রোহী হিসেবে মোমেন ভাইন তো মিনী দুটো মোমেন ভাই যুদ্ধ করেছে দুনিয়ার কারণে ভুল বোঝার কারণে যুদ্ধ হলেও হতেও পারে পারিপার্শ্বিক ষড়যন্ত্র তাদেরকে যুদ্ধ লিপ্ত করতে বাধ্য করেছে কিন্তু তারা একজন আরেকজনকে ভিন্ন দল মোমেন এটা মনে করেন যাই হোক যেটা বলছিলাম ভাইরা তারা সন্ধির জন্য চেষ্টা করছিলেন এক পর্যায়ে যারা সন্ধ্যির সিদ্ধান্ত নিলেন যে সন্ধির মাধ্যমে রক্তভাত বন্ধ করতে হবে এই সময়ে আলী রদি আল্লাহ তালাহ আনহুর বাহিনীর ভিতর থেকে কয়েক হাজার যুবক তারা বিদ্রোহ করল তারা বলল সন্ধি সালিসের সিদ্ধান্ত নিয়ে আলী রদি আল্লাহ তালাহ আনু মহাভিয়া রদি আল্লাহ আনু এবং তাদের পক্ষের মানুষেরা কাফের হয়ে গেছে কারণ আল্লাহ তালা বলেছেন একটু লক্ষ্য করি আমরা তারা কোরআনের আয়াত দিয়ে আলী রিয়া এবং সকল বানালেন তাদের দাবি যারা আল্লাহর দেওয়া বিধান মতো ফয়সলা করবেন তারা কাফের আর আল্লাহ বিধান দিয়েছেন যে দুই দল মুসলমান যুদ্ধ করলে যুদ্ধ করতে হবে বিচার ফয়সালা শান্তি করতে হবে যদি কেউ বিদ্রোহী হয় বিদ্রোহের বিরুদ্ধে আজমাইন সকল সাহাবি কাফের তারা তবা করে তাদের কুফুরি স্বীকার করে না নিলে তাদের হত্যা করা জরুরি আলী রাজনাত চেষ্টা করলেন সাহাবি কাম তার বোঝার চেষ্টা করলেন তোমরা যেভাবে বোঝাই ঠিক না কোরআন আমাদের বাড়িতে নাজিল হয়েছে আমরা কোরআন বুঝি কোরআন এই অর্থে বলা হয়েছে কুফুরি তারা কিছুই মানল না তারা বিদ্রোহী করে অস্ত্র ধারণ করলো বলল যে আল্লাহর হুকুম সামান্য ব্যতিক্রম করলে সেই কাপের যে গুণা করবে সেই কাপের যে পাপ করবে সেই কাপের তারা কুফরির বৃত্তটা বাড়িয়ে নিল কোরআন এবং হাদিসের অর্থ নিজের মতে বুঝলো সাহাবিদের বুঝ নিলেন না নিজের মতো আবেকে বুঝলেন এরা কারা ছিলেন খুব ভালো করে বুঝুন এরা কিন্তু যেমন তেমন ছিলেন না এদেরকে বলা হয়তো কোর্রা রায় দিন আবাদত করতেন কোরআন তেলাবাত করতেন কোরআন নিয়ে গবেষণা করতেন কোরআন পড়তেন এবাদতের প্রচণ্ডতাই তাদেরকে কোর্রা বলা হয়তো অর্থাৎ কোরআনে পাগল মানুষ দিনে কোরআন পড়ে তেলাওয়াত করে সারা রাত কোরআন দিয়ে তাহাজ পড়ে কোরআনের তেলাওয়াত শুনে ফিট হয়ে যায় বেহুশ হয়ে যায় আখেরাতের কথা শুনে মৃত্যু এসে যায় চেতনা চলে যায় এইরকম প্রচণ্ডতা কয়া তাদের ছোট্ট একটা গোনা করতেও তার রাজি না কারণ গোনা মানেই তো কুফুরি কিন্তু তাদের উগ্রতাটা কোন পর্যায়ে গেল এটা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝব যে যুবকদের এই আবেগ তাদের কোথায় ঠেলে নিয়ে গিয়েছিল সময় দর্শক বিরতিতে দেশে হচ্ছে বিরতিতে আমাদের সাথেই থাকুন বিরতির পরে ইনশা আল্লাহ ফিরে আসবো আসসালামু আলাইকুম ওয় রহমাত্লাহি ও বারাকাত যতক্ষণ না আমল এত কবুল ও সংরক্ষণের শর্ত হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় बुजुर्ष विशिष्ट नीतिमाल जार कारण सारा विश्व जनप्रिय हो उठे देखलम ज्ञान शनिवार रत साढ़े आठ टाय पुन सम्प्रचार सकाल सारे देशे पीस टी श्लिट कि आलोचित हो शुरोन कुरान भल भाव बुझवार जी की विषय ज्ञान रखा जरूरी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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আহমতুল্লাহ সমাজ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম মুসলমানকে কাফের বলার প্রবণতা খারিজদের ভিতরে কীভাবে এসেছিল কি প্রচণ্ডতা কোয়া তাদের ছিল আবার কি প্রচণ্ড উগ্রতা তাদের ছিল তারা কোনো মতেই সাহাবিদের সিদ্ধান্ত মেনে নিলেন না তারা যেটা বোঝেছেন সেটাই তারা সাহাবিদের বিরুদ্ধে পুরো মুসলিম উম্মার বিরুদ্ধে অস্থধান করেন আলী মহাবিয়রতালুম সকল সাহাবি কাফের কারণ তারা আলী এবং মহাবিকে কাফের বলেননি কাদেরই তারা কাফের আর কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা ফরজা আইন কাজেই আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করব জিহাদের মাধ্যমে সগন বাতিলকে হঠাইয়ে আমরা একটা ভালো সমাজ ক্যাম করব। এই জন্য তারা অস্ত্র ধারণ করলেন কীভাবে নিরীহ মুসলমানদেরকে হত্যা করতে লাগলেন তাদের হিংস্ততা তুলনাহীন লক্ষ্য করুন উগ্রতা কোথায় নিয়ে গিয়েছে তারা রসুল্লাহ সাল্লামের সাহাবি তাদের সন্তানদেরকে হত্যা করছে নির্মমভাবে কারণ তাদের বিচারে তারা কাফের হয়েছে আর সত্যিকারের কাফের তাদের সম্পদের সংরক্ষণের বিষয়ে হাদিসের নির্দেশনা মেনে নিচ্ছে এভাবে তারা উগ্রতার প্রান্তিকতার শেষ সেমায় চলে যায় আলী রাদ তালা আনহু সাহাবিগন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হন কারণ তারা যুদ্ধের ময়দা তাদের যুদ্ধ শুরু করে দেয় গ্রামের পর গ্রাম মুসলমানদের দেশ দখল করে নারী পুরুষ লুটপাট করতে থাকে এই সম্প্রদায়ের উগ্রতার একটা বড় নমুনা ছিল এবং তাদের চেতনাটা আমরা বুঝতে পারবো তারা দেখলো যুদ্ধ করে সব হচ্ছে না আসল তাগুতকে শেষ করে দিতে হবে গুপ্ত হত্যা করতে হবে তাদের দৃষ্টিতে তারা আলী রাদু এবং রদালন এবং অন্য কয়েকজনকে গোপনে হত্যা করার সিদ্ধান্ত নিল যেহেতু তারা পুরো মুসলিম জাতিকে নষ্ট করেছে তাদের ভাষায় আব্দুর রহমান এমন মজুম নামক এক খারেজি চল্লিশ হিজড়িতে ফজরের সালাতে যাওয়ার সময় আলী রাদ তালনকে গোপনে দাঁড়িয়েছিল তাকে বারবার বিষাক্ত ছুরি দিয়ে আক্রমণ করে আঘাত করে করে তাকে রক্তাক্ত করে তিনি কিছু পরে মৃত্যুবরণ করেন রাদি আল্লাহ তাল এই ব্যক্তি পরবর্তী যুগে আরেক খারেজি এমরান খুব বুজুর্গ খুব দিনদার মোত্তাকি কিন্তু সব মুসলমান কাফের তিনি এবং তার দল ছাড়া তিনি এই আব্দুর রহমানের প্রশংসায় কবিতা বলতেন লাম মিনতাকি বিহা ইল্লাগা ইন্দাদিল আর শের দোয়ানা কত মহান ছিল সেই আঘাতটা যে মুতাকি পরহেজগার ব্যক্তি আঘাতটা করেছিলেন তার উদ্দেশ্য একটাই ছিল যে আল্লাহর দরবারে সন্তুষ্টি আল্লাহর জান্নাত পেয়ে যাবেন ফাহসাবহু। আওফা ফাহসাবাহু আউফা আবদুল্লাহিও আমি মাঝে মাঝে তার কথা মনে করি এবং আমি বিশ্বাস করি আল্লাহর কাছে আল্লাহর চুক্তি পূর্ণ করেছে কেয়ামতের দিন সবচেয়ে সব পাবে এই ব্যক্তি তাহলে লক্ষ্য করুন সাহাবি আলীর হত্যা করেছে কিন্তু ত্যাক ফিরের চেতনা নিজে যা বুঝেছি এটাই আমার সব কোরআন সন্ন্যার বুঝতে আমি এর বাইরে কারোর মত নেবো না উগ্রতা এবং প্রান্তিকারতার এমন সীমায় পৌঁছে গিয়েছিলেন তারা তারা শুধু হত্যা করেছেন ভালো প্রতিষ্ঠার জন্য অগণিত মানুষ মেরেছেন নিজেরা নিহত হয়েছেন কিন্তু ভালো তারা কখনো প্রতিষ্ঠা করতে পারেন সমানত দর্শক তাদের এই প্রান্তিকতার তকফিরের মূল ভিত্তি কয়েকটা ছিল একটা হলো সকল কবিরা গুণাকে কুফুরি মনে করা ইশতেহাদি বিষয়গুলোকেও কুফুরি বলে গণ্য করা যেমন আমরা একটু আগে দেখলাম যে আল্লাহ বলেছেন বিদ্রোহের তো যুদ্ধ করতে কিন্তু এখানে উদ্দেশ্য হলো বিদ্রোহীকে ফিরিয়ে আনা এজন্য যদি আমরা সারিশ করি এজন্য জন্য কিছু সন্ধের চেষ্টা করি এটা অবৈধ হবে আল্লাহ বলেননি এইটুকু করলেই আল্লাহর হুকুমের বাইরে যাওয়া বলেননি আল্লাহ কোরআন করেম বলেছেন আল্লাহর বিধান অত ফয়সলা না করলে সে কাপের আবার আল্লাহ কোরআন করেমেই আল্লাহর বিধান অমান্য করে যারা যুদ্ধ করছে তাদেরকে মোমেন্ট বলেছেন কাজে এই কুফুরি আর পূর্ণ কুফুরি এক নয় কোরআন এবং সন্নার আলোকে সাহেবেরা বোঝাতে চেষ্টা করেছেন তারা মানেননি তালে তাদের প্রথম সমস্যাটা ছিল কোরআন সন্না বোঝার ক্ষেত্রে নিজের মতটাকে চূড়ান্ত মনে করা আর কারোর মতের তোয়াক্কা না করা সাহাবিগণের মতের তোয়াক্কা না করা এমনকি রসল্লাহ সাল্লামের বাস্তব প্রয়োগকে গুরুত্ব না দেওয়া হাদিস বা কোরআনের আয়াতকে নিজেরা বিচ্ছিন্নভাবে বিচার করে সিদ্ধান্ত নেওয়া আর এদের ব্যাপারেই রসলাল্লা সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে কিছু যুবক আসবে তাদের বয়স হবে কম তাদের বুদ্ধি হবে হালকা ধৈর্যশীলতা সহনশীলতা পরমৎ সহিষ্ণ থাকবে না এদের ব্যাপারে অন্য অন্য বিভিন্ন হাদিসে প্রায় সতেরো জন সাহাবি থেকে বর্ণিত বিভিন্ন হাদিসে তাদের বৈশিষ্ট্য বলেছে তাদের উগ্রতা তাদের ইলা সলাহাম আকুম ইলাহীম তাদের সলাদ দেখলে তোমাদের নিজেদের সলাৎ পছন্দই হবে না তাদের সিয়াম দেখলে তাদের তিলাবাত দেখলে তাদের এবাদত দেখলে তোমাদের কাছে মনে হবে তোমাদের এবাদত কিছুই না কিন্তু উগ্রতার কারণে নিজ মত পূজার বিভ্রান্তির কারণে তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকারের ভিতর থেকে বেরিয়ে আবার চলে যায় সমান দর্শক নিজে মত পূজার বিভ্রান্তি তাদের যে কয়টা বিভ্রান্তির ভিতরে ফেলেছিল তার একটা হলো সবাইকে কাফের বলা আরেকটা হলো জিহাদকে ব্যক্তিগত ফরজ বানানো সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ আর জিহাদের ভিতরে পার্থক্য না করা তৃতীয়ত রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব অস্বীকার করা নিজেরা ছোট্ট একটা দল তৈরি করে তার একটা আমির বানিয়ে এটাই আমিরুল মুসলিমিন এটাকে নিয়ে জনগণের বিরুদ্ধে সৎ আদেশ অসৎ কাজে নিষেধ সত্য প্রতিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠার নামে যুদ্ধ মারামারি করা তাদের উগ্রতাটার পর্যায়ে দেখুন নিরনব্বই হিজড়িতে অমর আব্দুল আজিজ রাহেমাউল্লাহ খলিফা হন অমাইয়া যুগের জুলুমগুলো দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করেন খালিদিরা খুশি হয় হ্যাঁ আপনি সত্যিকারের ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন তবে আমরা তখনই আপনাকে মেনে নেব যখন আপনি আলী রদেলা তালানু মহাবিয়া রদুল্লাহ তালাহানু অন্যান্য সাহাবি যারা আল্লাহর বিধান অমান্য করে শালিশ করার চেষ্টা করছিলেন সন্ধির চেষ্টা করলেন তাদেরকে কাফের মানতে হবে আপনার পিতা পিতামহ এবং ওমাইয়া রাজবংশের যারা ইসলামের বাইরে আইন বিচার করেছেন তাদের কাফের মানতে হবে তাদের গুণাগার মানলে হবে না ভুলক্রোসের মানলে হবে না তাদের কাফের বলে মানতে হবে তাহলে আপনাকে আমরা মেনে নেব অমর এবনা আবদুল্লা জি যথেষ্ট চেষ্টা করেন তাদের বোঝাতে যে আমি কোন ভুল করছি কিনা দেখো যারা আগে চলেছেন তারা ইশতেহাত করেছেন তাদের ভিতরে ভুলভ্রান্তি থাকতে পারে তাদের কাফের আমরা কেন বলব অনেক বোঝানোর চেষ্টা করেছেন তারা বোঝেনি শেষে বাধ্য হয়ে অমর ইবনা আবদুল্লাহ জিজি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন সমান্ত দর্শক এই তাকফিরের উগ্রতা বর্তমান যুগেও নব্য খারিজদের ভিতরে পাওয়া যায় সমাজে অনেকেই অন্যায় দূর করার নামে প্রচণ্ড ইমান প্রচণ্ডতা কয়ার পাশাপাশি পাপের কারণে অথবা যে কোনো মূল্যে তাদের মতের বাইরের মানুষদেরকে কাফের বানানোর প্রবণতায় লিপ্ত হয়ে অম্মতের অনেক ক্ষতিতে নিমজ্জিত করছেন সময় দর্শক খারিজদের তাকফিরের পাশাপাশি বিভ্রান্ত অন্যান্য সম্প্রদায়ের তাকফির মুসলমানকে কাফের বলার ভিত্তি ছিল দুটো একটা হলো ইমানের বৃত্তকে বাড়িয়ে ফেলা কোরআনে যে বিষয়টাকে ইমান হিসেবে বলা হয়নি রসুল ইসলামের সাহাবেগণ মোতাবাতের বিভিন্ন হাদিসে যে বিষয়টাকে ইমান বলা হয়নি এই রকম বিষয়কে ইমান বানানো ব্যাখ্যা অথবা অপব্যাখ্যা অথবা একটা নতুন বিষয়কে ইমান বানানো আর ওইটা যা অস্বীকার করবে তাকে কাফের বলা যেমন কেউ কেউ বললেন আল্লাহর কোরআন আল্লাহর সৃষ্ট মমতাজিলি সম্প্রদায় বললেন কোরআনের একটা আয়াত বা দু একটা আয়াত দিয়ে তার দলিল দিলেন ইন্না যা আল্না হুকোর আনান আরবি আমি তাকে আরবি কোরআন বানিয়েছি বানিয়েছি মানে সৃষ্টি করেছি বানিয়েছি মানে সৃষ্টি করেছি এটা আরবিতে মেলে না তারা বানালেন অপব্যাখ্যা করলেন এরপরে এই ব্যাখ্যাটাকে তারা ইমান বানালেন যে যে ব্যক্তি কোরআনকে মাখলুক না বলবে সে কাফ আর এই বিশ্বাসের ভিত্তিতে মানুষদেরকে কাফের বানিয়ে দেন আর এই প্রবণতাও আমরা বর্তমান উম্মতের ভিতরে দেখতে পাই অনেকেই এই প্রবণতায় নিমজ্জিত হচ্ছেন কোরআন এবং সন্ন্যার ভিতরে স্পষ্ট নেই হয়তো ব্যাখ্যা কারোর ব্যাখ্যা এগুলোকে আমরা ভিত্তি বানিয়ে মোমেনকে কাফের বানানোর চেষ্টা করছি সমাজ দর্শক এই ধরনের মোমেনকে কাফের বলার ভয়ঙ্কর পরিণতি কি আর আমরা কেনই বা এটা পরিহার করব কারণ আল্লাহ রসুল্লাহ নিষেধ করেছেন কারণ আমরা তার ব্যক্তিগত কর্মে জীবনে আচরণে দেখতে পাই যে এই ধরনের কোনো পাপের কারণে সুস্পষ্ট কুফুরির কারণেও কোনো ইমানের দাবিদারকে সরাসরি কাফের বলেননি তার কোনো ব্যাখ্যা থাকলে গ্রহণ করেছেন একটা কাজ কুফুরি হওয়া আর একটা ব্যক্তিকে কাপের বলা আসমান জমিনের পারতক এখানে কয়েকটা হাদিস রসল আসসালামের জীবনের পর্যালোচনা করলে আমরা তা বুঝতে পারব। তবে আজকে আর সময় নেই আজকের পর্ব এখানে শেষ করতে হচ্ছে সম্মত দর্শক আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে ভালো রাখলে পরবর্তী পর্বে আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব এই দোয়ার সাথে শেষ করছি পর্ব ওসলাল মহম্মদের ওয়াল্লা আলহি ওয়া আজমাইন আসালামু আলাইকুম ওয় রহমাতি ওয়াবারাক Ah. <sighs>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 প্রতি শুক্রবার পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টাবেন এটি মানব জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের পথপ্রদর্শক যারাশ এই পৃথিবীর বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাত কে হারাম করে দেন এবং জাহার নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ জান্নার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও হিত দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুদ্িদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ